গেছেন জোর করে যাওয়া যৌতুক এবং হারাম বিবাহে মেয়ের বাপার কোন খরচ ফরজ না বিবাহের মোহর দেবে কে অলিমা করবে কে মেয়ের বাবা ইচ্ছা করে মেয়েকে বলেন পঞ্চাশে কাশু আপনি কি বললেন যে বলেন কি ব্যয় সাহেব আমার ছেলের অনেক বন্ধু বান্ধব অনেক আত্মীয় পঞ্চাশ জন গেলে তো একেবারে সব চলে যাবে কত যাবে এক তো দেরেই হবে এরকম ঘটে না ঘটে না ঘটে তাই না আপনার ছেলের অনেক বন্ধু অনেক আত্মীয় এদের খাওয়ানোর দায়িত্ব কি আপনার বাপের না আপনার আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আপনার জন্য দায়িত্ব দিয়েছেন অলিমা করে খাওয়া তোমার এত কুটুম থাকে তোমার ছেলের এত বন্ধু থাকে অলিমা করে তুমি খাওয়াবে তুমি আর একজনের উপরে ডাকাতি করতে পারবে না কথা বুঝতে পারেন নিজের গুলো ধরি না কাজে হারাম খাওয়া থেকে বাঁচতে হবে আল্লাহ হেফাজত করুন আমিন মেয়ের পক্ষ থেকে জোর করে যৌত নিলে নাকি বিয়ে শুদ্ধ হয় না একটু জানাবেন বিয়ে শুদ্ধ হবে টাকাটা ফেরত দিতে হবে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 যৌতুকের অবস্থা এই জন্য বন্টন যদি হয় নিয়ম শৃঙ্খলা মেনে চলা হয় তাহলে আমাদের দেশে যে বর্তমান যে কঠিন অবস্থা যাচ্ছে বা যে ছড়াছড়ি যাচ্ছে সেটা অবশ্যই উঠে যাবে এবং মানুষ সঠিকভাবে চলতে শিখবেন ইশা আল্লাহ সুহানিক আল্লাহ আসাদুল্লাহ আস্তাবলিক আসসালাম রহমত